চল দাড়িওয়ালা রাজা অনেকদিন আগে এক রাজ্যে এক মহান রাজা ছিলেন তার অতীব সুন্দরী রাজকন্যাকে বিয়ে দেবেন বলে উনি ঠিক করলেন কিন্তু সুন্দরী বলে রাজকন্যার প্রচন্ড অহংকার ছিল আর স্বভাবও ছিল খুব খারাপ রাজার বিশ্বাস যে বিয়ে হলে রাজকন্যা বদলে যাবে রাজকন্যা কিন্তু বিয়ে করতে রাজি ছিল না তাই যে রাজপুত্রই তাকে দেখতে আসত তার সঙ্গে সে দুর্ব্যবহার করত বন্ধুরা রাজপুত্রগণ আমার কন্যা একেবারে বড্ড লম্বা বাস নাকি খুব বেটে কুমড়ো পটাশ রাজকন্যা সবাইকে নিয়ে মস্করা করতো তার সে রাজকুমার হোক রাজা হোক অথবা জমিদার তার বাবা মহান রাজা রেগে গেলেও চুপ ছিলেন কিন্তু না তো পুরনো ঝাড়ু ওনাকে কি বলে ডাকা উচিত এত বড় সাহস কোন সাহসের তুমি এই জ্ঞানী গুণী মানুষদের অপমান করছো আমি ঘোষণা করছি সবার প্রথমে এই দরজা দিয়ে যে ঢুকবে তার সঙ্গে আমি তোমার বিবাহ দেব। রাজকুমার হোক বা কোনো ভিখারী দুদিনের মধ্যেই রাজার মনের ইচ্ছা পূর্ণ হয় একজন বাঁশিবাদক প্রাসাদের বাগানে এসে বাঁশি বাজায় আর ভিক্ষা করে তাকে দেখে রাজামশাই প্রহরীদের বলেন লোকটাকে ধরে নিয়ে আসতে আর তাঁর আদেশ অনুযায়ী সেই লোকটাকে বিয়ে করার জন্যে রাজকন্যাকে ডেকে পাঠায় লোকটা তো এই কথা শুনে হতবাক কিন্তু মনে মনে সে বেশ খুশিও হয় এদিকে রাজকুমারী কেঁদে কেটে সারা অনেক প্রতিবাদ সত্ত্বেও রাজামশাই কোনো কথা শোনেন না রাজকন্যার বিয়ে হয়ে যায় আর নবদম্পতিকে রাজামশাই কঠোর আদেশ দেন এবার যাবার জন্য তৈরি হ এখানে থাকা তোমার চলবে না তাই সেই কিছুদিন পরে একটা মনোরম জঙ্গলে সুন্দর জঙ্গলের মালিক কে এই জঙ্গলের মালিক মহান রাজা ছুঁচলো দাঁড়ি মূর্খই না আমি তারা আরো এগিয়ে চললো আর এক বিশাল তৃণভূমির তারা পৌঁছলো এক বিরাট নগরে আচ্ছা এই বিরাট নগরের মালিকটা কে আমাকে একটু বলতো এই নগরের মালিক ও মহান রাজা সুচলো দাঁড়ি কি বোকামিটাই করেছি ফেরানো আমার তুমি রাজকুমারী তো ও এটা কি ছোট তোমার চাকর বাকর কোথায় চাকর বাকুর রাজকন্যা আমাদের নিজের হাতেই সব কাজ করতে হবে কোনো চাকর বাকর নেই ঘরে খুব সামান্যই খাবার দাবার ছিল তাই তাড়াতাড়ি সেই সব কিছু শেষ হয়ে গেল এদিকে রাজকন্যা তো রান্না করার অভ্যেস ছিল না তাই সে খুব বিপদে পড়ল তার স্বামী তাকে সাহায্য করল তার স্বামী জঙ্গল থেকে বেতে ডাল এনে দিল ঝুরি বানানোর জন্যে সে চেষ্টা করল কিন্তু আঙুল কেটে ফেলল তার স্বামী তখন রাগে ফেটে পড়ল তুমি রাঁধতে পারো না ঝুড়ি বুনতে পারো না রাস্তার ধারে একটা দোকান খুলে দিল রাজকুমারী এত সুন্দর যে তাকে দেখে প্রচুর গ্রাহক আসতে লাগল তার হাঁড়ি কলসি কিনতে লাগল এরকমই একদিন রাস্তার ধারে যখন সে তার দোকান সাজিয়ে বসেছে এমন সময় এক মাতাল সৈনিক ঘোড়ার পিঠে চেপে যাওয়ার সময় সব ভেঙে দিয়ে চলে গেল রাজকুমারী খুব দুঃখ হল সে কাঁদতে লাগল সব কটে ভেঙে গেল এবার আমার স্বামী খুব বোকবে রাজকুমারী দৌড়ে বাড়ি চলে গেল আর স্বামীকে সবকিছু বলল এত বোকা না তুমি লোকের যাতায়াতের পথে কেউ দোকান সাজায় তার মানে এই কাজটাও করতে পারলে না তো আমি লেগে যায় মেঝে পরিষ্কার করে চিমনি উনুন পরিষ্কার করে ওকে বাসনপত্র পত্র হয় আর দিনের শেষে রাজবাড়ি থেকে তাকে কিছু মাংস দেয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছুদিন এইভাবেই চলল তারপর সে শুনল রাজার বড় ছেলের বিয়ের কথা ঘোষণা করা হয়েছে সবাই তো বে খুশি কিন্তু সে মন মরা হয়ে থাকে এদিকে বিয়ের দিন এসে গেল প্রস্তুতি চলছে জোর কদমে সে জানলা দিয়ে দেখল কত মানুষজন এসেছে তখন সে নিজেই নিজেকে বলল আমি যদি অহংকারী না হতাম তাহলে আজ আমি রাজা গ্রিসলি বিয়ার্সের রানী হতাম আমি যে কি ভুল করেছি আমি যেন আমার নাম শুনলাম ও রাজা তাকে দরবারে নিয়ে গেল সেখানে সব জ্ঞানী গুণী মানুষের সঙ্গে তার বাবা উপস্থিত ছিলেন তার অবস্থা দেখে তারা সবাই খুব হাসলো আর তাতে রাজকুমারী খুবই দুঃখ পেলো। আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আমি আমার শিক্ষা পেয়ে গেছি সব হাড়ি কলসি ভেঙে দিয়েছিলাম আর এই সব কিছু আমি এই জন্য করেছি যাতে তুমি বুঝতে পারো অহংকারের মতো অশুভ ও ক্ষতিকারক মনোভাব হৃদয়ে থাকা উচিত নয় তুমি উচিত শিক্ষা পেয়েছ আর অহংকারও আর নেই এসো আমার রানী নিজের স্বামী রূপে আমাকে গ্রহণ করো। রাজকুমারী আর রাজকুমারের বিয়ে হয়ে গেল আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল সমাপ্ত